মাটিরে পিঞ্জিরাতে যতনে রাখিন মাটির এই পিঞ্জিরাতে যতনে রাখিন কত ভালোবাসা দিলাম কত আদর্শ হাগ দিলাম কত ভালোবাসা দিলাম কত আদর্শ হাগ দিলাম অবশেষে উইরা গেলে খাঁচা ভেঙে কন্দুরে অবশেষে উইরা গেলে খাঁচা ভেঙে কন্দুরে মাটিরে পিঞ্জিরাতে যতনে রাখিনু মাটিরে পিঞ্জিরাতে যতনে রাখিনু কত ভালোবাসা দিলাম কত আদর হাগ দিলাম কত ভালোবাসা দিলাম কত আদর্শ হাগ দিলাম অবশেষে উইরা গেলে কাঁচা ভেঙে কুন্দুরে যতনে রাখিনু দেহ যেমন বড় হইল কাঁচা তেমনি বড় হয় মনটা তোমার কি জড়ো তারা চেনা বড় হ দেহ যেমন বড় হইল খাচা তেমনি বড় হয় ছুটলাম তোমার ভালোবাসায় আমি কেন মিছে আসাই যার লাগি এত কিছু গেল সেজে কুন্দুরে মাটির এই পিঞ্জিরাতে যতনে রাখিন মাটির এই পিঞ্জিরাতে যতনে রাখিন কত ভালোবাসা দিলাম কত আদর্শ হাগ দিলাম কত ভালো বাসা দিলাম কত আদর্শ হাগ দিলাম অবশেষে উইরা গেলে কাঁচা ভেঙে কন্দুরে হে অবশেষে উইরা গেলে কাঁচা ভেঙে কন্দুরে হে মাটিরে পিঞ্জিরাতে যতনে রাখিনি মাং তুমি যাহ কেন মাটির ঘর টাকা করে কতই দিলাম আজ কেন হইলাম পোনুর পালং ছেড়ে তুমি যাও কেন মাটির ঘর দিলাম আজ ভালোবাসা সব কি মিছে আসা যার লাগে এত কিছু মাটি চাপা কেন মাটির এই পিঞ্জিরাতে যতনে রাখিনু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 टिर पिंजीरा ते जतने रखी कत भलोबाशा दिलम कत आदर्श हाक दिलम कत भलोबा दिलम कत आदर्श हाक दिलम অবশেষে উইরা গেলে খাঁচা ভেঙে কন্দুরে অবশেষে উইরা গেলে খাঁচা ভেঙে কন্দুরে মাটি রে পিঞ্জিরাতে যত নেহরা মটিরে পিঞ্জিরাতে যত নেহ রাখিন